মোহাম্মদ ইবনু আমর ইবনু হাসান ইবনু আলী রাজু আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমরা জাবির ইবনু আবদুল্লাহ রাজু আল্লাহ ত আল্লাহকে নাবী সাল্লাহ সাল্লামের সালাত সম্বন্ধে জিজ্ঞেস করলাম তিনি বললেন মধ্যাহ্ন গড়ালেই নাবী সাল্লা সাল্লাম জুহরের সালাত আদায় করতেন এবং সূর্য সতেজ থাকতে আসর আদায় করতেন আর সূর্য পর্দার আড়ালে ঢাকা পড়ে যাবার সাথে সাথে মাগরীব আদায় করতেন ইশার সালাতে লোকদের আধিক্য হলেই দ্রুত আদায় করে নিতেন আর সংখ্যায় কম হলে দেরিতে আদায় করতেন ফাজারের সালাত অন্ধকার থাকতেই আদায় করতেন